ইবনু আব্বাস আদিল্লাহ তালানহ উমর আদিল্লাহ তালাহু থেকে শুনে বর্ণনা করেছেন যে উমর আদিল তালাহু হাফসর আদিল্লাহ তালাহা এর কাছে প্রবেশ করলেন এবং বললেন হ্যাঁ আমার কন্যা তার আচার ব্যবহার দ্বারা বিভ্রান্ত হো না কারণ সে তার সৌন্দর্য ও তার প্রতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ভালোবাসার কারণে গর্ব অনুভব করে এ কথার দ্বারা তিনি আইসর আদালতকে বুঝিয়েছিলেন তিনি আরও বললেন আমি এ ঘটনা আল্লাহ রসুলের কাছে বললাম তিনি কথা শুনে মুচকে হাসলেন